চির দিনের বন্ধু বন্ধুদিন আগে একটা ছোট্ট গ্রামে বাস করত করতো আর এলসি যাদের সব সময় একসঙ্গে দেখা যেত আর ওরা কখনো একে অপরের সঙ্গ ছাড়ত না দেখো এলসি একজন বামুন রাজা দেখে খুব শক্তিশালী মনে হচ্ছে না আমিও এলফ রাজা হব আমার সুন্দর কান্দুটা একবার দেখো আর ওদের কেউ আলাদা করতে পারতো না অন্যদিকে এদের থেকে একেবারে উল্টো গভীর জঙ্গলের মধ্যে একটা বামন থাকত যার নাম ছিল কবি যার কোনো বন্ধু ছিল না চলো আমরা দুজনে বাইরে যাই ছোট ছোট আমি তোমাকে নিচ আর ক্ষুদার্থ জন্তুদের কথা বলেছি না যারা জঙ্গলে ঘুরে বেড়ায় তারা যখন রাত হয় তখন বেরিয়ে আসে বাইরে রাতে হ্যাঁ আমি জানি কিন্তু কথা দিচ্ছি আমি সাবধানে থাকবো আমি তুমি মা কি ঘুমিয়ে গেছে এটাই আমার সুযোগ আমি বরং তাহলে এখনই চলে যাই কবি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে সোজা দৌড় লাগালো ঘুরতে ঘুরতে ও গ্রামে পৌঁছে গেল বাহ এখানে কত লোকজন আমি কখনো এরকম গ্রামে আসিনি সত্যি বলছি দেখতে পেল করছে বাচ্চারা খুব ভালো হতো যদি আমি ওদের বন্ধু হতাম কিন্তু কিভাবে হিউকু আমি দশ কোনার মধ্যে কি লুকিয়ে পড়ো তুমি আমাকে আজকে খুঁজে পাবে না যেইমাত্র এলসি চোখ বন্ধ করল কবি দেখল এটাই ওর সুযোগ আর চুপচাপ এলসির দিকে এগিয়ে গেল কবি ওর উপর মন্ত্র পড়ল আর সাথে সাথেই ও সম্মিত হয়ে ওকে অনুসরণ করতে লাগল কিছুক্ষণ পর হিউগু অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে বেরিয়ে এলো। এলসি অদ্ভুত ও কি বাড়ি চলে গেল না এলসি ছিল কবির সাথে অন্য এক জায়গায় আর যেহেতু কবি ছিল একজন ছোট বামন তাই ওর জাদুও ছিল দুর্বল সম্মোহন কেটে গেল ও কোথায় আমি চাই তুমি আমার সাথে খেলা করো কি আমি তোমাকে চিনি না আমি খেলতে চাই না আমাকে বাড়ি দিয়ে এসো না আমি তোমাকে ওই ছেলেটার সাথে খেলতে দেখেছি তাই তুমি আমার সাথে কিন্তু এলসি ভয় পেয়ে গেল আর দুঃখিত ছিল ও জানত না যে কবি শুধু ওর সঙ্গে খেলা করতে চাইছিল ও ভাবছিল ও একজন খারাপ বামন যে ওকে অপহরণ করেছে ও কোন লাভ হলো না আমি শুধু খেলতে চাইছিলাম ব্যাস আমি সত্যিই না। অন্যদিকে বাড়িতে সবাইকে বললো যে এলসি নিখোঁজ হয়ে গেছে তাই সবাই ওকে খুঁজতে শুরু করে দিয়েছে তুমি কোথায় রয়েছো। সবাই খুব চিন্তা করছিল খুঁজতে খুঁজতে অন্ধকার হয়ে গেলাম জীব ওকে নিয়ে গেছে ফুলের বাগানে এলসি আকাশের দিকে তাকালো কবি তুমি আমাকে এবার বাড়ি দিয়ে এসো অন্ধকার হয়ে এসেছে অন্ধকার কাল সকালে রাস্তা খুঁজে যাওয়া যাবে এখনকার মতন একটা জায়গা খুঁজতে হবে দানবরা বিশাল হয় আর আমরা ভালো জায়গায় লুকিয়ে থাকলে আমাদের খুঁজে পাবে না এরপর দুজনে অনেকক্ষণ হেঁটে একটা ফাপা গাছ খুঁজে পেল তারপর ওরা হামাগুড়ি দিয়ে তার ভেতর ঢুকে ঘুমিয়ে পড়ল। ওদিকে গ্রামে ঘুমোতে পারল না ও এলসির জন্য ভীষণ চিন্তা করছিল। আমাকে ওকে করতেই হবে সবাই ঘুমিয়ে পড়েছে আমি বরং এখন বের হই ও রাতের অন্ধকারে চুপি বেরিয়ে পড়ল ওর বন্ধুকে খোঁজার জন্য পরদিন সকালে যখন এলসি আর কবি জেগে উঠলো सत्य जवा इगने ওটা তাই না না আমার ভালো কবি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এলসি কে নিয়ে যাচ্ছিল কোথায় নিয়ে যাচ্ছ আমাকে এই তো এসে গেছি চোখ বন্ধ করো ওর হাত ধরে কবি ওকে ঝোপের মধ্যে হ্যাঁ কবি এলসিকে একটা বড় সূর্যমুখী ফুলের বাগানে নিয়ে এসেছিল যত দূর চোখ যায় ওখানে শুধু সূর্যমুখী ফুল ছিল ওরা দুজনে হয়ে উঠল বা যদি কোনো দুষ্টু লোক ওকে নিয়ে গিয়ে থাকে ও আরো তাড়াহুড়ো করে ওকে খুঁজতে লাগল। এলসি আর কবি খেলা করছিল কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধে নামতে লাগল। কবি চলো তাহলে জঙ্গলে ফিরে গিয়ে অন্য একটা গাছ খুঁজি ঘুমানোর জন্য এলসি সম্মত হলো ভাবলো পরের দিন ওকে বলবে বাড়ি দিয়ে আসতে फिरते उद्धत हलो सूर्यमुखी फुल गये शुद्ध घूरते बैरिये तुम्हारा दूजन खेल मन हम দিতে একেবারেই না আমি জানি সবাই আমাকে দেখে ভয় পেয়ে যায় কারণ আমি একজন আমার বন্ধু দরকার তোমার মতন কবি গভীর জঙ্গলে ঢুকে গেছে আর ভাবতে থাকলো এলসি কোথায় যেতে পারে আশা করি ওকে আমি তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব। ওর যদি ব্যাথা লেগে থাকে ও কোথায় এলসি खुजते ना सत्य खुब भ সবকিছু ঠিকই হলো তাই না সত্যি বলতে তেমনটা নয় আমাদের কিন্তু বাড়ি যেতেই হবে আর সেটা তো অনেক দূরের পথ ও দাঁড়াও এটা হয়তো সাহায্য করবে এটা একটা জাদু টুপি। যেই আমি ঘন্টা কিছু একটা সেটা সত্যি হয়ে যায়। আমরা বাড়ি যেতে পারি। কিন্তু তোমার কাছে যখন এটা আছে তাহলে কেন কারোর সাথে খেলার ইচ্ছা কথা বলনি। নি কারণ ও সত্যিকারের বন্ধু পাওয়া যায় না তাই না যাই হোক ছোট ঘন্টা আমি চাই তুমি ওরা বাড়ি পৌঁছে গেছি কিন্তু আমাদের মা বাবারা নিশ্চয়ই দুশ্চিন্তায় আছে সত্যি তাই ঝেমি তুমি কি এটা চাইবে যে সবাই ভুলে যাক যে এলসি নিখোঁজ হয়ে গেছিল যেমি ইচ্ছে প্রকাশ করতেই ঘন্টা বেজে উঠল আর গ্রামবাসীরা সবকিছু ভুলে গেল আমি তুমি আমার মায়ের এমনটাই করো। ওরা শুভরাত্রি জ্ঞাপন করে চলে গেল আর তারপর থেকে ওরা চারজন প্রায় প্রতিদিন একসঙ্গেই খেলত আর খুব ভালো বন্ধু হয়ে গেল প্রমাণ করলো যে বন্ধুত্বের কোন সীমা হয় না একজন মানুষ যেমনই হোক না কেন সত্যিকারের বন্ধুত্ব কোনো রকম কোনো নিয়ম মানে না